বারা ইবনু আজিব রাজিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে ১৬ বা ১৭ মাস সালাত আদায় করেছেন আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কাবার দিকে কিবলা করা পছন্দ করতেন মহান আল্লাহ নাজিল করেন আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করেছি সুরা আলবাকারা আয়াত নম্বর একশো চুয়াল্লিশ অতপর তিনি কাবার দিকে মুখ করেন আর নির্বোধ লোকেরা তারা ইয়াহুদি বলতো। তারা এ যাবৎ যে কিবলা অনুসরণ করে আসছিল তাহতে হতে কিসে তাদেরকে ফিরিয়ে নিল বলুন হে নবী পূর্ব ও পশ্চিম আল্লারি তিনি জাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন সুরালা আয়াত একশো তখন নবী সাল্লা আলাই সাল্লামের সঙ্গে এক ব্যক্তি সালাত আদায় করলেন এবং বেরিয়ে গেলেন তিনি আসরের সালাতের সময় আনসারগনের এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন তখন তিনি বললেন তিনি নিজেই সাক্ষী যে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের সঙ্গে তিনি সালাত আদায় করেছেন আর তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম কাবার দিকে মুখ করেছেন তখন সে গোত্রের লোকজন ঘুরে কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন